তাই বাংলাদেশে পিস টিভি বাংলায়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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله পিননাশির কালাজুল মুনা আজিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী একটি সুন্দর শান্তির সমাজ গঠন করতে হলে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি সুন্দর আদর্শ পরিবারের প্রয়োজন কতগুলো পরিবার মিলেই একটি সুন্দর সমাজ উঠতে পারে এই জন্য ইসলাম শান্তিপূর্ণ এবং সফল সমাজ গঠনের জন্যে পারিবারিক জীবনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে পরিবারই হল সুন্দর সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত পরিবারগুলো সুন্দর হলে সমাজ সুন্দর হবে পরিবার যদি সফল হয় সফল সমাজ গড়ে উঠবে পরিবার সফল হতে হলে পরিবারের সদস্যদের পরস্পর যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে একটি পরিবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল সদস্যবৃন্দ থাকেন তারা হলেন পিতামাতা সন্তান স্বামী স্ত্রী থাকেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে এই পরিবার গড়ে ওঠে এই জন্য পিতামাতা আছেন যেমনি ভাবে একটি পরিবারে সেই পরিবারে তাদের সন্তানরাও রয়েছেন সন্তানদের জন্য পিতামাতার হক রয়েছে যে হকগুলো তারা আদায় করতে বাধ্য হোকুলভালে রয়েছে যে বিষয় আমরা আলোচনা করেছি ঠিক তেমনি ভাবে সন্তানদের উপর যেমনিভাবে পিতা মাতার অধিকার রয়েছে হক রয়েছে পিতা মাতার উপরেও সন্তানের কিছু অধিকার রয়েছে পিতা মাতারা যদি বাবা মা অভিভাবক গার্জিয়ান তারা যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে তবেই আসলে সুন্দর পরিবার গড়ে উঠতে পারে আজকের সন্তান আগামী দিনের গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য এবং সমাজের সদস্য একটি সুন্দর পরিবার এবং সুন্দর সমাজ গড়ে উঠতে পারে এই জন্য ইসলাম হককুল ওালাদ পিতামাতার উপরে সন্তানের কি হক এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা এনেছে এবং অনেকগুলো হকের কথা ইসলাম নির্ধারণ করে দিয়েছে যে প্রতিটি সন্তান জন্মগতভাবেই পিতামাতার কাছে এসকল অধিকারগুলো প্রাপ্য কি কি অধিকার সন্তানরা পিতামাতার কাছে প্রাপ্য সর্বপ্রথম যে অধিকার সেটা হলো যে যখন একজন নারী বা একজন পুরুষ তারা একটা পরিবার গঠন করবে একটা দাম্পত্য যখন তারা গড়ে তুলবে তখনই যে দাম্পত্য সম্পর্কের ভিত্তিতে আগামী দিনে সন্তান জন্মগ্রহণ করবে সেই দাম্পত্য সম্পর্ক তৈরি করার আগেই সন্তানদের কথা চিন্তা করতে হবে যে এখানে দাম্পত্য সম্পর্ক হলে বৈবাহিক সম্পর্ক হলে সন্তানদের জন্যে সেটা কতটা কল্যাণকর সেটা বিবেচনা করতে হবে কাজেই দাম্পত্য সম্পর্কের সময় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে এক ঘটনার মধ্যে পাওয়া যায় যে এক ব্যক্তি উমর আবুল খতাব রাজি আল্লাহ তাল আনহুর নিকট এসে অভিযোগ করল তার সন্তান তাকে কষ্ট দেয় সন্তান পিতামাতার অধিকার আদায় করে না ওমর ফারুক রাজি আল্লাহ তালহু সন্তানকে ডাকালেন তাকে জিজ্ঞাসা করলেন যে কেন বাবা তুমি তোমার পিতাকে কষ্ট দাও কেন তার হক তুমি কেন আদায় কর না তখন সেই সন্তান খলিফা উমরে ফারুক রাজিয়া তরানকে জিজ্ঞাসা করলো আলাইসলাদি হকুক না আলা আবি হেয়া মিরুল মমিন আপনি আগে আমাকে বলুন যে পিতামাতার উপরেও কি সন্তানের কোনো অধিকার নেই পিতামাতার উপর কি সন্তানের কোনো অধিকার নেই তখন অমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন যাহা অধিকার রয়েছে কি অধিকার তখন আমিরুল খলিফা অমর ফারুক রাজি আল্লাহ তালু ইরশাদ করলেন কালা উম ইসমাহ আল্লিমাহুল কিতাব সন্তানের অধিকার হলো এই যে পিতা বিবাহ করার সময় তার সন্তানের মা কেমন মহিলা হবে সেটাকে সে তখনই চিন্তা করবে এবং সন্তান জন্মগ্রহণ করার পরে তার জন্য সুন্দর নাম রাখবে এবং তাকে আল্লাহর কিতাব তথা কোরআনের শিক্ষা দিবে এগুলোর সন্তানের অধিকার তাম্বিহুল রাফেলিন নামক হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে এ থেকে বোঝা যায় যে আসলে সন্তান সুন্দরভাবে গড়ে তোলা সন্তানের গুরুত্ব আগামী প্রজন্ম যেন আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে সেই দিকটা বৈবাহিক বন্ধনের সময় খুব গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখা উচিত এবং সেই বিবেচনাতেই বৈবাহিক সম্পর্ক দাম্পত্য সম্পর্ক গড়ে তোলা ইসলামের নির্দেশনা সন্তানের যে দ্বিতীয় হক সন্তান প্রাপ্য পিতা মাতার কাছে বাবার কাছে মায়ের কাছে সেটা হল আতাসমিয়াতবী ইসমিন হাসান একটি সুন্দর নাম রাখা সুন্দর একটি নাম একটি সন্তানের অধিকার সন্তানের হক এটি যে এই বাবা মা সন্তানের জন্য সুন্দর নাম চয়ন না করে অসুন্দর নাম চয়ন করে তারা এই ছোট্ট কোমল শিশুর প্রতি তারা অন্যায় করে এটাই হলো ইসলামের দৃষ্টিভঙ্গি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহি লিখেছেন কানান নবী সল্লা আলহিহ আসাল্লাম ইউরুল আসমা আল করিহা নবী আকরম সাল আলিহি আসাল্লাম বিভিন্ন যে অপছন্দনীয় নাম এগুলো আসলে আল্লাহ নব্বী সেই নামগুলোকে তিনি পরিবর্তন করে দিতেন কারো নাম ছিল আল আসি হাস নাম কারো নাম হজন এই সকল নাম যার কার অর্থ হলো অবাধ্য কোনোটি শব্দের অর্থ হল কঠিন কষ্ট এই জাতীয় যে সকল শব্দ খারাপ কোনো অর্থ বহন করে সেই সকল নাম নবী আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লাম কোনো মানুষের জন্য পছন্দ করেননি বরং সেই নামগুলোকে তিনি পরিবর্তন করে দিতেন আর আল্লাহ নবী বলেছেন আহাবুল আসমা ই আল্লাহ আবদুল্লাহি আব্দুর রহমান আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম হলো সেই নাম যেটা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এই জাতীয় নাম যেই নামের মাধ্যমে মানুষ যে আল্লাহর বান্দা এই তার আল্লাহর বান্দা হওয়ার পরিচয় যেই নামের মাধ্যমে ফুটে উঠে সেটি হলো আল্লাহ রব্বুল আলমীরের নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম আর সবচেয়ে অপছন্দনীয় নাম আল্লাহ পাক রব্বর আলমিনের নিকটে সেই নাম যে নামের মাধ্যমে বান্দার অহংকার ফুটে উঠে এবং এই ধরনের নাম রাখতে নিষেধ করা হয়েছে হাদিসে পাকের মধ্যে যেই নাম যেমন মালিকুল আমলাক রাজাধিরাজ শাহান শাহ সকল রাজার রাজা যেই সমস্ত নামের মাধ্যমে সন্তানের মধ্যে অহংকার গৌরব আত্মগর্ভ প্রকাশ পেতে পারে সেই ধরনের নাম রাখতে নিষেধ করা হয়েছে কারণ নামের একটি প্রভাব ব্যক্তির জীবনে এটি অনস্বীকার্য এই জন্যই ইসলাম সন্তানের যে সকল অধিকার নিশ্চিত করেছে তার মধ্যে অন্যতম একটি হল যে সন্তানকে জন্মের পরে তাকে সুন্দর একটি নাম উপহার দেয়া সন্তানের এই সুন্দর নামের ব্যাপারে কোরআনে পাক থেকেও আমরা ইঙ্গিত পাই আল্লাপাক রব্বুল আলমিন হাজরতে ইহিয়া ইহিসাতাম সম্পর্কে বলছেন যে এটি চমৎকার একটি নাম নামে আর কেউ যায়নি এমন সুন্দর নাম দিয়ে আমি আমার এই নবীকে প্রেরণ করেছি কাজী নামের যে গুরুত্ব এটি ইসলামী শরীয়ত স্বীকার করে পুরান এবং হাদিসের মধ্যে সুন্দর এবং ভালো নামের গুরুত্ব রয়েছে কাজী সন্তান সুন্দর একটি নাম পাবে এটি হলো তার অধিকার সন্তানের আরেকটি অধিকার হলো সন্তানের জন্য আকীকা করা হাজরত থেকে বর্ণিত নবী আকরম সাল আলী বলেছেন যে প্রতিটি সন্তান প্রতিটি মানব সন্তান মূর্তাহীন আকিকাতেহী তার আকিকার সঙ্গে তার একটি বন্ধন থেকে যায় তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে প্রাণী জবেহ করা হবে এবং তার মাথা মুন্ডানো হবে এবং তার সুন্দর একটি নাম রাখা হবে এটি হলো সন্তান আর একটি অধিকার আকিকা করা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সন্তানের অধিকার বিষয়ে আলোচনা করতে গিয়ে আকিকার কথা বলেছিলাম আকিকা করা এটি হলো সন্তানের একটি অধিকার সন্তানের প্রাপ্য ইমাম হাম্বল আহমদিন আলহি লিখেছেন তার কিতাব মুসনদের মধ্যে যে আর আকিকা তো সুনাত আলিহি আসাল্লাম সন্তানের জন্য আকিকা করা এটি আল্লাহ নবী সাল্লাহ আলিহি আ সন্তান জন্মগ্রহণ করলে তাদের জন্য আকিকা করতেন আল মুগনি কুদামা ইবনিক রহমতুল্লাহ আলী তার মুগনি নামক গ্রন্থের মধ্যে মামনি হাম্বারের এই বিবরণ তিনি উল্লেখ করেছেন হাজরত আইসারজি আল্লাহ তালানা ইরশাদ করেছেন আনিল গুলামী শাহানি মুকাফি আতান ওয়ানিল জারিয়া শাহুন ইয়াম আহমদিন হাম্বাল তার মুসনাদের মধ্যে এবং ইয়াম তিরভিজি রহমতুল্লাহ আলী হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাসানুন শাহি বলেছেন হজরত আইসারাজি আল্লাহ তালা বলছেন যে ছেলে সন্তান যদি হয় তাহলে তার জন্য দুটি বকরি জবেহ করতে হবে এবং মেয়ে সন্তান যদি হয় তাহলে তার জন্য একটি বক্রি জবেহ করতে হবে ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলী লিখেছেন পল আমল আলা হাজা আইন্দা আহুবাহ গুলাম আলাক যে সন্তান জন্মগ্রহণ করা সপ্তম দিনে সন্তানের পক্ষ থেকে যেন আকিকা করা হয় পশু করা হয় আকিকা করা এটি রসুল সাল আলি আসলাম একটি সন্তানের আরেকটি অধিকার হল পিতা মাতার কাছে এবং যদি কোন কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাহলে বাবাকে তার সন্তানের ভরণ ব্যবস্থা তার দায়িত্বে নিতে হবে এবং এই ছোট্ট সন্তানকে দুই বছর পর্যন্ত তার মা তাকে দুধ পান করাবে এবং এই দুধপান করানোর বিনিময়ে এই মা তার বাবার কাছ থেকে পারিশ্রমিক প্রাপ্ত হবে তাহলে এ থেকে বোঝা যায় যে সন্তানের ভরণ এটা হল পিতার দায়িত্বে হাজরতে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালহু ইসলাম গ্রহণ করার পরে তার স্ত্রী হিন্দা রাজি আল্লাহ আনহা নবী আকরম সলাল্লাহ আলি আসাল্লামের নিকটে অভিযোগ করেছিলেন জিয়া রাসুলাল্লাহ আবু সুফিয়ান কিছুটা কৃপন মানুষ তো আমি অনেক সময় তার অনুমতি ছাড়াই তার পকেট থেকে এবং তার কাছ থেকে আমি আমার প্রয়োজনের আমি অর্থ এবং আমি খরচ সেটা আমি সংগ্রহ করে নিই নবী আকরম সলাল্লাহ আলি আয়াশাল্লাম উত্তরে বলেছিলেন যে বিধিসমত উপায়ে স্বাভাবিকভাবে সেই খরচটুকু যদি না দেয় তাহলে তুমি সেটা তার কাছ থেকে তার অজন্তেই তুমি তার কাছ থেকে এটা নিয়ে নিতে পারো এই অনুমতি আল্লাহর পক্ষ থেকে নবী আকরম আলহি আসাল্লাম দিয়েছেন পুরাণে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন লিম ফিক আর যার সামর্থ্য নেই বরং যার সম্পদ এবং যার বিজিকের মধ্যে সংকীর্ণতা রয়েছে ফল্মা আল্লাহ সে যতটুকু পারে ততটুকুই তার সন্তানের জন্য সে খরচ করবে লিকল্লিফুল্লাহ নফসার ইউসআ আল্লাহ রাবুল্লাহ আলমিন কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতীত কোন দায়িত্ব আল্লাহ চাপিয়ে দেন না এটা আল্লাহর নিয়ম নয় কাজী এই জন্য এখানে সন্তান পিতা মাতার কাছ থেকে নাফাকা পাবে ভরণ পাবে তবে ভরণ সন্তান পিতা মাতার কাছ থেকে তাদের অধিকার হওয়ার জন্য। সন্তানরা পিতা মাতার কাছে এই বিশেষ করে বাবার কাছেও পিতার কাছে সন্তান ভরণ নাফাকার এই অধিকার প্রাপ্ত হবে এই জন্য শরীর দুটি শর্ত নির্ধারিত রয়েছে একটি শর্ত হল সন্তানের অভাব থাকতে হবে অর্থাৎ সন্তানের ব্যক্তিগত মালিকানায় যদি কোনো সম্পদ থাকে যে সম্পদ দিয়ে সন্তানের নিজের জীবন জীবিকা নির্বাহ হতে পারে সেক্ষেত্রে পিতার জন্য সন্তানের ভরণ পোষণের দায় দায়িত্ব বহন করা বাধ্যতামূলক নয় দ্বিতীয় হলো যে পিতার সামর্থ্য থাকতে হবে নিজের খরচ নিজের একান্ত খরচ বহন করার পর সন্তানের খরচ বহন করার মতো তার সাধ্য এবং সামর্থ্য থাকতে হবে যদি সন্তানের ভরণ খরচ করার মতো সাধ্য সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে পিতার উপর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব অর্পিত হবে এবং এটা তার কর্তব্য হবে যদি পিতা সন্তানের ভরণ কোনো সামর্থ্যই না রাখেন যদি তার অর্থনৈতিক অসচ্ছলতা এত বেশি থাকে যে তার নিজের প্রয়োজন পূরণ করার পরে নিজের জীবন ধারণ করার পরে সন্তানের জন্য কোনো খরচ করার মতো সন্তানের ভরণ দেওয়ার মতো তার আর কোনো উপায় নেই তাহলে সেই ক্ষেত্রে সেই পিতার উপরে সন্তানের ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না প্রশ্ন হল তাহলে এই সন্তানের দায় দায়িত্ব তাহলে কে নেবে সেই ক্ষেত্রে ইসলামের সিদ্ধান্ত হলো যে এই সন্তানের দায় দায়িত্ব তখন তার আকারেব যারা শরীয়তের দৃষ্টিতে যারা তার নিকট আত্মীয় নিকট নিকটাত্মীয়দের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপরে অর্পিত হবে এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব অথবা মুসলমানদের যদি বায়িতুল মাল থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যে বাইতুল মাল সে বাইতুল মালের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এই সন্তানের খরচ বহন করা তার ভরণ পোষণ দেওয়া তাদের দায়িত্বে অর্পিত হবে সন্তানের আরেকটি অধিকার হলো আত্মার বিয়া সন্তানকে যথাযথ তাকে লালন পালন করা তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা এবং তাকে যথাযথভাবে গড়ে উঠবার জন্য ব্যবস্থা গ্রহণ করা বাবার পক্ষ থেকে অভিভাবকের পক্ষ থেকে এটা হলো সন্তানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার পাকের মধ্যে আল্লাহ সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন আমানু নারা তোমরা নিজেরাও নিজেদেরকে আল্লাহর জাহান নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নের আগুন থেকে তোমরা রক্ষা করো তো পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হয় তাহলে পরিবারের মধ্যে সন্তান গুরুত্বপূর্ণ ভাবে অন্তর্ভুক্ত সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবার জন্যে তাকে সেই শিক্ষা দেওয়া তাকে সেভাবে গড়ে তোলা এই তর্বিয় এটা সন্তানের একটি অধিকার কোনো পিতা যদি তার সন্তানকে এই অধিকার আদায় না করে তার বাল্যকালে তাকে যদি যথাযথ শিক্ষা না দেয় জাহান্নাম থেকে মুক্তির পথ যদি তাকে না দেখায় আল্লাহর হুকুম পালন করার পথে যদি তাকে পরিচালিত না করে শরীয়তের ইসলামের জ্ঞান যদি তাকে শিক্ষা না দেয় তাহলে সেই পিতা তার সন্তানের অধিকার হরণকারী বলে সাব্যস্ত হবে সে অন্যায়কারী বলে সাব্যস্ত হবে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম সন্তানের এই তরবিয়ত এবং যথাযথভাবে গড়ে তোলা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবীর এই হাদিসটি পুনিধানযোগ্য আল্লাহ নবীর এর করছেন মুরু আউলাদ হাকুম ওহম আবনা সাবি চিন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর আবনাশ্র আর নামাজ সালাদ আদায় না করার কারণে তাদেরকে তোমরা সামান্য শাস্তি দাও শাসন করো যখন তাদের বয়স হয়ে যাবে দশ বছর এবং দশ বছর বয়সে সন্তানদের ছেলে এবং মেয়ে প্রত্যেক সন্তানদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে রাতের বেলায় তাদের সেপারেট থাকার ব্যবস্থা করতে হবে কোন কোনো মহাদ্দেশিনের ব্যাখ্যা অনুযায়ী শুধু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা আর অনেকের ব্যাখ্যা অনুযায়ী প্রতি সন্তানের জন্য ভিন্ন ভিন্ন সেপারেট সেপারেট থাকার ব্যবস্থা করা রাত্রের বেলা ঘুমানোর ব্যবস্থা করা এটাও সন্তানের একটি অধিকার কাজী এইভাবে সন্তানদের প্রতি তরবিয়ত করা এটাও সন্তানের একটি অধিকার এভাবে সন্তানের জন্য আর অনেক অধিকার রয়েছে আমরা পরবর্তী আলোচনায় অন্যান্য অধিকার নিয়ে আমরা আলোচনা করব আল্লাপা আকরাবুল আলামিন আমাদের সকলকে সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে আমাদের সন্তানদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলবার তৌফিক দান করেন এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলে একটি সুখী পরিবার এবং সুন্দর শান্তির সমাজ গড়ে তুলতে আমরা প্রয়াসী হই আল্লাহ আমাদের সহায় হন ও আখরু দেবায়না আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামুকুম রহমতুল্লাহ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 ডোনে জাকাতন এবং জাকাত পাঠিয়ে ঠিকানা আল্রায়ন ব্যাংকিংহাম এবং এইট থ্রি ঠিকানা বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি বিভ টু এল ও আইডি থ্রি জিরো পাউন্ড অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি টাকা ওয়ান আমাদের নাম্বার করুন ডবল ওয়ানো টু ইউর জিরো ডবল ওয়ানো থ্রি টাকা পাঠিয়ে আমাদের সঠিক कत सुर नूतन जुगे सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगे इसी